ইসমিল্লাহ রহমান ইর রাহিম দু হাজার সতেরোর ডিসেম্বর মাসে বিজয় দিবসের প্রাক আমরা বাংলাদেশের ভূখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের কিছু ইস্যুতে পার্বত্য চট্টগ্রামের নেতা সন্তু লারমার একটি বক্তব্য নিয়ে কথা বলতে চাই তার পুরো নাম জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা তিনি এবং তার সংগঠন ১৯৯৭ সালের দোসরা ডিসেম্বর বাংলাদেশের সরকারের সঙ্গে একটি চুক্তি করেন এর আগ পর্যন্ত তারা সশস্ত্র সংগ্রাম করেছেন বাংলাদেশের সঙ্গে অস্ত্র ধারণ করেছেন লড়াই করেছেন चट्ट स्न कर शालेर, दुसरा डिसेम्बर आज के प्रधानमंत्री पूर्ति दूसरा डिसेम्बर बक्त्य दिए पार्वत्य चुक्ति वास्तवय ना हम पहाड़े आगुन जल्द कथाटी व्यक्त हो आज के সরকার যদি জুমজাতির অধিকার দমনে অস্ত্রের ভাষা প্রয়োগ করে তবে আজকের নিরস্ত্র জুমরাও হাতে অস্ত্র নিয়ে তাদের উত্তর দেবে আমার আজকের আলোচনার মূল বিষয় এটি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা সন্তু লার্মা তিনি ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন বাম দলের প্রধান এবং সেখানে সরকারের শরিক একটি বাম রাজনৈতিক দলের প্রধান যিনি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করছেন তিনিও উপস্থিত ছিলেন সেখানে তিনি সরাসরি অস্ত্র ধারণ করার বক্তব্য দিয়েছেন হুমকি হিসেবে আমার এখানেই কয়েকটি প্রশ্ন এবং কিছু বক্তব্য কিছু কথা দাঁড়িয়ে গেছে যেগুলো আমার মনে হয় সকলের সঙ্গে শেয়ার করা দরকার বিজয়ের এই প্রাকালে স্বাধীন বাংলাদেশের প্রতিটি অংশ প্রতিটি ইঞ্চি বাংলাদেশের জন্য স্বাধীন এখানে সন্তুল আরমার মতো একজন সন্ত্রাসী নেতা যিনি বিশ বছর প্রায় বা বেশি তার নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন এবং তাদেরকে সশস্ত্র অবস্থা থেকে বিরত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি শান্তি চুক্তি করা হয়েছে তারা বাংলাদেশের আট দশজন নাগরিকের মতোই নাগরিক পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অন্য দশটি অংশের মতোই একটি অংশ কিন্তু সেই চুক্তিতে কিছু বাড়তি সুযোগ সুবিধা পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা এবং পার্বত্য চট্টগ্রামের জন্য রাখা হয়েছে তিনি বারবার সেদিকে ইঙ্গিত করেন আমার কথা হলো যে উনিশশো সাতানব্বই সনে যখন এই চুক্তি সম্পাদিত হয় তখনই এ চুক্তির অসম কিছু দিক সুযোগ সুবিধার কিছু দিক এবং পার্বত্য চট্টগ্রাম আর শান্তি বাহিনী কথিত সন্তুল আরমার যে সংগঠন তাদেরকে দেওয়া সুযোগ সুবিধা নিয়ে তখনই অনেক প্রশ্ন উঠেছে তো মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন দায়িত্ব পালন করছেন নিশ্চয়ই সেই সব বিতর্ক প্রশ্ন সামনে নিয়েই এই চুক্তি বাস্তবায়নের চিন্তা করছেন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি একদিন আগেই সন্তু আরমার বক্তব্যের বলেছেন পর্যায়ক্রমে এই চুক্তি বাস্তবায়ন করা হবে কিন্তু সন্তুল আরমা এবং তার সংগঠন অত্যন্ত ক্ষুব্ধ আমি এখানে বাংলাদেশ সংবিধানের একটি ধারা পাশাপাশি আরেকটি ধারা উল্লেখ করে কিছু নিবেদন করতে চাই বাংলাদেশের সংবিধানের ছাব্বিশ এক নম্বর ধারায় বলা আছে এই ভাগের বিধানাবলীর সহিত অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল করা যাইবে দুই রাষ্ট্র এই ভাগের কোন বিধানের সহিত অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করিবেন না এবং অনুরূপ কোন আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোনো বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলিয়া गण्य हईबे बताल हईया जा रही गोष्ठी वर्ण नारी पुरुष भेदस्थान कारण नागरिक बैषम्य प्रदर्शन करीब ना संविधान उल्लेख कर लरपर हमारे बक्तव्य हमतुल आर्मा जो कथा उपजाति अधूषित अंचल हिसाब से पार्वत्य चट्ट घोषणा करते हैं যে প্রায় পাঁচ লাখ বহিরাগত অবৈধ অনুপ্রবেশকারী পাহাড়ি জমির উপর কর্তৃত্ব ফলাচ্ছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করতে হবে এটা তার দাবি আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভেতরে যদি পার্বত্য চট্টগ্রামের অবস্থান হয় শান্তি চুক্তির ভিতরে যে যে ধারাই থাকুক যত শর্তই থাকুক বাংলাদেশ সংবিধানের এই দুটি ধারা যা আমি উল্লেখ করলাম তাতে এটা স্পষ্ট যে কোনো চুক্তিতে কোনো আইনে এর বাইরে অন্য কোনো কিছু লেখা হলেও নাগরিকদের মাঝে ভূমি গ্রহণ অধিকার গ্রহণ অধিকার পালনের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না পার্বত্য চট্টগ্রামে উপজাতি অধ্যুষিত মানুষজন ছাড়াও সাধারণ বাঙালিরা গিয়ে জায়গা কিনলে কি অসুবিধা এটাকে কোন যুক্তিতে সংবিধানের কোন আইনে ফেরানো হবে আমি এ চুক্তির দোহাই দিয়ে সন্তুলার্মার এই বক্তব্য এবং একই সঙ্গে অস্ত্র প্রয়োগের বক্তব্য আগুন বক্তব্য এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে লঙ্ঘনমূলক সার্বভৌমত্বের উপর আঘাতমূলক এবং বিজয় দিবসের প্রাকালে বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাতকারী হিসেবে চিহ্নিত করা যায় কিনা এ প্রশ্নটি বাংলাদেশের সুদী সমাজের কাছে রাখতে চাই আমার দ্বিতীয় কথা হচ্ছে যতদিন পর্যন্ত শান্তি বাহিনী বাংলাদেশে লড়াই করেছে ১৯৭৩ তিয়াত্তর সনে শান্তি বাহিনী গঠিত হওয়ার পর থেকে সদস্য শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের আঘাতে বাংলাদেশের বহু বাঙালি সেটেলার যারা সেখানে গিয়ে বসবাস করা শুরু করেছে তারাও নিহত হয়েছে শহীদ হয়েছে রক্তপাত তাদের মাধ্যমে অনেক হয়েছে তাদেরও জীবন গেছে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অনেক সৈনিকের জীবন তারা কেড়ে নিয়েছে এজন্যে আমি চুক্তি হওয়ার পরেও আজকে যে ভাষায় সন্তুল আর কথা বলছেন আমি বিজয়ের এই মাসে সকল আমাদের সশস্ত্র বাহিনী সহ আমাদের সরকার সহ আমি সকল সুস্থ জ্ঞান সম্পন্ন দেশপ্রেমিক নাগরিকের কাছে অনুরোধ করব তারা এই অস্ত্র প্রয়োগের হুমকি আগুন জ্বালানোর হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া যায় কি না এ বিবেচনা আমি রাখার জন্য অনুরোধ করব। कथाटी सन्तुलर्मा की नागरिक नागरिक हन चुक्ति सत्तान त्याग चुक्ति, चुक्ति शांतिपूर्ण एक जीवन जापन पहाड़ी एलकाय करते चान मीमा चुक्ति सूझ सुविधा पाओ ठीक कर सब्यस्त करा आज के भाषा कथा बोलते বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশেরই একটি অংশে আগুন জ্বালানো অস্ত্র প্রয়োগ করা আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার ভাষা ব্যবহার করা এটা কি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ এবং বাংলাদেশের সীমানা লঙ্ঘন বাংলাদেশের ভূখণ্ডগত অখণ্ডতার ক্ষেত্রে বাংলাদেশের যে শাশ্বত নীতি রয়েছে যে আদর্শ রয়েছে তা লঙ্ঘন করে তিনি বড় রকমের একটি রাষ্ট্রদ্রোহমূলক উস্কানি এবং অপরাধ করছেন কিনা এটাও আমি আমাদের কর্তাদের কাছে আমাদের কর্ণধারদের কাছে বিবেচনা করার জন্য আমি পেশ করব আমি এরপর যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে তার এই অনুষ্ঠানে যেখানে তিনি বক্তব্য দিয়েছেন আমরা পত্রিকার সংবাদপত্রের খবরে দেখেছি বাংলাদেশের একজন মন্ত্রী সহ সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন বড় নেতা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বাংলাদেশের একজন বিখ্যাত কলামিস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক একজন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক এবং আরো কিছু কিছু ব্যক্তি বামপন্থী সংগঠনের নেতা সেখানে উপস্থিত ছিলেন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একজন সরকারের একজন মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশে অনুমোদিত স্বাধীনভাবে কর্মসূচি বাস্তবায়নকারী বিভিন্ন বাম সংগঠনের প্রধান এবং অন্যান্য নেতৃবৃন্দ ও কলামিজদের উপস্থিতিতে বাংলাদেশে যারা তেইশ বছরের মতো সশস্ত্র রাজনীতি করেছে একটি এলাকাকে আলাদা করার জন্য স্বাধীন করার জন্য পরবর্তীতে চুক্তিবদ্ধ হয়ে অস্ত্রবিরতি দিচ্ছে তারা কিভাবে আবার অস্ত্র প্রয়োগের কথা বলে হুমকি দেয় আগুন জ্বালানোর কথা বলে আমি এটা বিবেচনা করার অনুরোধ করব। তা না হলে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে বাংলাদেশে যে কোন দিকে যে কোন রকম অস্ত্র প্রয়োগ নিয়ে সরকার থেকে নিয়ে সকল মিডিয়া সকল বুদ্ধিজীবী মহল যে কোন সময় তৎপর থাকেন এমনকি পাশের দেশ মিয়ানমারের রোহিঙ্গাদের উপর যে নির্যাতন সেখানেও কোন সশস্ত্র আমরা গণমাধ্যমগুলোতে দেখি তাহলে আমাদের দেশেরই একটি ভূখণ্ডকে আলাদা করে নেওয়া বিচ্ছিন্ন করে নেওয়ার যে তৎপরতার গন্ধ ঢাকায় বসে মন্ত্রীর উপস্থিতিতে বামপন্থী সংগঠনগুলোর উপস্থিতিতে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা সন্তু লার্মা দিলেন এর কি আসলে কোনো বিচার নেই কি কি কোনো নেই এভাবে চলতেই থাকবে এরকম ঢালাও বক্তব্য আর উস্কানি যদি বাংলাদেশের নানা প্রান্ত থেকে নানা দিক থেকে শুরু হয় তাহলে জাতির ভূখণ্ডগত স্বাধীনতা অখণ্ডতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে অক্ষুন্ন থাকবে থাকতে পারে বিজয় দিবসের প্রাকালে এ প্রস্তুটি সবার সামনে রাখব এবং আশু তরি এসব ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ যে কোনো যেকোনরকম ভাঙনমূলক বিচ্ছিন্নতামূলক উস্কানিমূলক আমাদের ভূখণ্ড আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যা হুমকি তা রোধ করা এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ আমরা সরকার সহ সকল মহলের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাবো আল্লাহ তালা আমাদের দেশকে স্বাধীন শান্তিপূর্ণ এবং দিন দিন উন্নয়নগামী ও আদর্শ রাষ্ট্র হিসাবে কবুল করুন ওয়াকিরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম